আমরা বলছিলাম যে তালাক শব্দের দিক দিয়ে কয়েক ভাগে বিভক্ত একটা শব্দ যে শব্দটিছে নির্বাচন করেছে ওকে বলা হচ্ছে সারি শব্দে তালাক দেওয়া যেমন কেউ বলবে তালা তোমাকে তালাক তারাক শব্দ ঘটনা আল্লাহ কি বললেন এটা হলো সারি শব্দ আর একটা হচ্ছে তারাক দিচ্ছে আরবি শব্দ এসেছে যা মায়ের বাড়ি চলে তোমার দরকার নাই তুমি যাই না তাই তো তুমি আর আমার বাড়িতে থাকবে না তুমি চলে যাও এই শব্দ কি এগুলা হচ্ছে কেনাই শব্দ মানে সে বলছে না যেমন এক শব্দটা কি শব্দ এই দুটা জেনে আমাদের রাখ কি এই দুটা জেনে লাগবে এই যে যদি কেউ সারি শব্দ স্পষ্ট শব্দে তালাক দেয় তাহলে সেটা তালাক হয়ে যাবে যদি হাসি রহস্য করে আল্লাহ রসুল বলছেন হন না জিদ্দন হাজ তিনটি এমন বিষয় আছে যেটা আমি তোমাকে তালাক দিলাম স্পষ্ট শব্দে বলবো তাহলে বলছে তালাক হয়ে গেছে এভাবে কেউ যদি বলে যে কোন ওলি যদি বলে মেয়ের গার্জিয়ান যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম হাসি করে হাসির রহস্য করে তাহলে তবুও বিবাহ হয়ে যাবে কোন যদি স্ত্রীকে এরকম ইদ্ধতে আসে বলছে যে তোমাকে নিলাম হাসির রহস্য করে তবুও তার ফিরানো হয়ে যাবে কারণ এখানে এই কি বলে এই শব্দের হাসির রহস্য করলেও সেটা গণনা হয়ে যাবে সেটা অন্য কিছু উল্টা মানা মানে ধরা যাবে তো সারি আর নাই শব্দ জানার কারণ হলো এই যে সারি শব্দের তালাক হলে সেটা তালাক হয়ে যাবে সর্বাবস্থায় সেটা হাসির রহস্য করে হোক কিন্তু যদি কেনাই শব্দ হয় তাহলে কি হবে হলে তারা হবে না যতক্ষণে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি কথা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও মায়ের বাড়ি চলে যাও তোমার দরকার নেই জিজ্ঞাসা করতে হবে যে তুমি তোমার স্ত্রীকে এটা কি অর্থে বললে তোমার নিয়ত কি ছিল এটা বলার সময় ও যদি বলে এরকম বলবো একটু ধমক দিবো একটু তালা পরবে তাহলে ঠিক হয়ে যাবে এইটা উদ্দেশ্য ছিল তাহলে তখন বলতে হবে তাহলে তালা হয়নি তাহলে বুঝে আছে সারি এবং কেনাই তারা পড়লে কি লাভ আছে এই জিনিসটা লাগছে আমরা এখন তালাকে তৃতীয় প্রকার করে আমাদের কাছে এবং না ফিরিয়ে নেওয়ার দিক দিয়ে তারা কোন প্রকারের বেড়ে রাজা আজাত কি তো এখানে এই এই তালাক সাধারণত দুই ভাগ বিভক্ত একটা নাম হল রাজি দ্বিতীয়টার নাম হল বায়েন তালাকালাক দেওয়ার পর স্ত্রীকে নেওয়া না তালাক দুই ভাবে বিভক্ত একটা নাম হলো রাজীবী আর একটা নাম হলো বায়েন এই রাজীবী বায়েন বায়েনটা আবার দুই ভাগে বিভক্তা সুবরা আরেকটা হচ্ছে বায়েন বাইনু বাইনুনা কুবুরা আমরা এই বিষয়টা একটু ভালো করে জানবো কারণ এই বিষয় আমাদের যাই হোক তো আমরা এখন না নেওয়ার ক্ষেত্রে তারা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটার নাম কি রাজিড়ি দ্বিতীয়টার নাম কি পাহাড় জি রাজিড়ি এবং পাহাড় রাজিড়ি তালাশের অর্থ কি কথা বলে মাথায় থাক এখানে আমাদের বুঝতে শুনে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কতগুলো তালাক দিতে পারে তিন এর বেশি আর তিনবার দিয়েছে তার ফিরানোর কোনো নাই বিশেষ প্রক্রিয়ায় ফেরাত যাই হোক আমরা আমরা এখানে আছি যে তারা রাজাজ এবং ফিরানো। মানে স্ত্রীকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেওয়া না লেখা যেতে পারে তালা কেরা জালা কেরা জিটা হলো আমরা একটা প্রথমে দাগ টেনে এক নম্বর দাগ দিলাম আবার একটা দাগ দিলাম ঠিক আছে হচ্ছে একটা তালাক দেওয়া কয়টা তালাক দেওয়া একটা তালাক দেওয়া ওই সময় যে সময় স্ত্রীর তাহারাত অবস্থায় আছে টাক অবস্থায় আছে মানে মিনসের অবস্থায় নেই হাইদের অবস্থায় নেই ওই সময় তালী হল না তালাকে বিদি হলো তালাকে শুন্নি হলো কারণ একটা তালাক হচ্ছে তাহারাতের সময় হচ্ছে এবং স্ত্রীর সঙ্গে মিলন হয়নি ওই সময় তালাক দিচ্ছে এখন তালাকের রাজি নিয়ম হলো এই যে এক তালাকবিত্র অবস্থায় দিচ্ছে একটা তালাক দিল দেওয়ার পর এখন সে চুপ আছে তালাক দেওয়ার পর কি আছে চুপ আছে দেখা গেল যে এই আবার ফিরিয়ে নেবেন এই কারণে ইদ্যত এখন আরো অন্য কারণ আছে তার মধ্যে এটা একটা বড় কারণ এখন একজন মানুষ এখানে তালাক দিয়েছিল দেওয়ার পর এর মধ্যে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হলো যদি ইচ্ছা হয়েছে যা বলেছেন যে এমন হাব ভাব দেখানো বা এমন কথা বলা বা এমন কাজ করা যা থেকে বুঝা যায় যে সে ফিরিয়ে নিল যেমন তাকে বললো যা তোমাকে তালাক দিয়েছিলাম এমন আমি তোমাকে ফিরিয়ে দিছি কিংবা স্ত্রীকে স্ত্রীর সাক্ষী রাখা ভালো জি রাজি তালা দিয়েছিল দেওয়ার পর ফিরিয়ে নিল দেখা গেল যে এখানে ফিরিয়ে নিয়ে এই দ্বিতীয় পিরিয়ড সময় আসে মনটা বলল যে না এখন ফিরিয়ে নি তাহলে আবার ফিরিয়ে নিতে পারবে দেখা গেল যে ও এই তৃতীয় জায়গায় ফিরিয়ে নিতে চাচ্ছে তো আবার পারবেন কিন্তু তৃতীয় তাহলে এখন এই রাজনী তালাক যখন তিন ইদ্যতের মাঝে ফিরিয়ে নিল শেষ হয়ে গেল ইদ্যত ফিরিয়ড তখন এই রাজি তালাকলা বা এন তালাকে কি বা ছোট বাইন আমরা আর সেই আল্লাহ রসে সমুন্নত তার সৃষ্টি জগৎ থেকে পৃথক তাহলে বাইন শব্দটা অর্থ হলো যে ওকে পৃথক করে দেওয়া শেষ এটা মানে হচ্ছে কি এটা কি ছিল এখন যদি এখন যদি সে প্রথম ফিরিয়ে না দ্বিতীয় ঈদ্বতেও ফিরিয়ে না তৃতীয় ঈদদের ফিরিয়ে না তাহলে এখন ওই তারা রাজিটা কি হয়ে গেছে কিন্তু ওরা বাংলাকে ভয় পড়ে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লেন ইজি আচ্ছা ঠিক আছে এটা হলো তাহাকে রাজি প্রথম সুরত কিন্তু তাহাকে রাজি হতে পারে এখন এক তালাক হয়ে গেছে ওর স্ত্রীর নিয়েছে বোটে কিন্তু এক তালাক হয়ে গেছে হয়ে গেছে জীবনে আর কোনো সময় এরকম চলতে চলতে আবার ঝগড়াঝাটি হয়ে একবার দিয়েছে ফিরিয়ে দিয়েছে এক তালাক শেষ করা তার হাত থেকে আর তার হাতে আছে মাত্র দুই তালাক এরপরে ঝগড়া ঘুমের পর আবার কোথাও তালাক দিয়েছে তাহলে এখন তার দ্বিতীয় চান্স শেষ এবার যদি কোনদিন আবারও সমস্যা হওয়ার পর তালাক দিয়ে দেয় তখন হয়ে গেল নিয়ম এরকম দ্বিতীয় নিয়ম নয় এমন হতে পারে যে একজন ব্যক্তি তালাকে রাজিয়ে দিল এক তালাক দিলো এক পুরা ইজত শেষ বুনা সুরা হয়ে গেল ঠিক আছে স্ত্রীর সাথে নিবে হ্যাঁ নিয়ে আবার যাবে আর ওই পুরাতন স্ত্রীকে বিবাহ করার বাড়িতে নিয়ে এটা হলো শাস্তি এটা সত্যিকারে কি ওই স্বামীর জন্য শাস্তি যে ওকে নিল তার ইজ্জতে ফিরিয়ে আবার নিতে চাচ্ছে তাহলে হোক লোক সমাজ জানো আর ওর একটু বেশ যেতে হোক তবে ইসলামের নিয়ম আচ্ছা একজন মানুষ কথা বলবে না ভাই যখন আবার শেষ হবে কথা বল একজন মানুষ এরপর বললো এক তালাক দেওয়ার পর বায়ন আবার নতুন বিবাহ করে ফিরিয়ে দিল আবার জীবন চলার মধ্যে কোনো আবার ঝগড়া হয়ে আবার এক তালাক দেওয়ার পর্যা শেষ হয়ে গেছে এখন আর তাকে শুধুমাত্র নতুন বিবাহ করে ফিরিয়ে নিতে পারে না আচ্ছা দেখো তাহলে আবার আবার স্পষ্ট ভাবে সন্তুক্ত ভাবে আকারে হ্যাঁ তালাকে রাজি কথা বলে এ তালাকের রাজি হচ্ছে মানে পর ওই তাহারা শেষ হয়ে গেল মানে একটা ইদ্য শেষ হল হায় আসলো আবার একটা তাহারা আসলো মানে দ্বিতীয় আসলো আবার হায় আসলো আসার যে হবে ওটা তাহারা ওটা হলো তৃতীয় তিন ইদ্যতের মধ্যে যে কোনো সময় সেই চলে করে পারে তাহলে তাকে বলা হচ্ছে বাইন বাইনুনা সুব্রাজ তখন ফিরিয়ে দিতে চান তাহলে তখন তাকে নতুন বিবাহ করে ফিরিয়ে নিতে হবে এরকম যদি হয় যে একবার তারা দিয়েছে দেওয়ার পর ফিরিয়ে নিয়েছে তার বিবাহের দরকার হয়নি এরপরে আবার ইদ্যত শেষ হয়ে গেছে তখন আবার সে নতুন বিবাহ করে তাকে ফিরিয়ে নিবে কিন্তু তৃতীয় বেলা এরকম করতে পারে না আমরা তারা দিয়ে কথাটা এখানে রাখলাম এবার আমরা তারাকে বায়েন এবং বেু না কুবড়ার সম্পর্কে আলোচনা করবো আলোচনা করবে তো তারা রাজি দেখলাম তারা রাজি তে যদি স্ত্রী স্বামী তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে না নেয় তাহলে সেটাকে বলা হয় ওকে বেুনা সুবরা বলা হয় ছোট যুদাই ছোট বিচ্ছিন্নতা আচ্ছা বনু না কি জিনিস আগে এটা ঠিক আছে এটা তাহারা তাহারাতে হচ্ছে যে কোন এক ব্যক্তি এই তার মন বলছে না এই স্ত্রীকে তাহলে তখন আবার দ্বিতীয় তাহারাতে একবার তারা ঠিক আছে দ্বিতীয়টা দ্বিতীয় ইদ্যতটা যখন শেষ হয়ে গেল কুকুরা মানে প্রত্যে চিত আর এইভাবে তাকে ফিরে নিয়ে নিন তখন সেটা কি হয়ে গেল তালাকে বে কুকড়া বনুনা কুকরা হয়ে গেছে এখানে বু কুকড়ার পরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে হয় তাহলে ওই স্ত্রীর যেন অন্য জায়গায় বিবাহ হয় যা লাগবে লাগে দেখো ভাই যা লাগবে একজন যা যা লাগে দেখ বেগুনা কুবরা যদি হয়ে যায় তাহলে শুধু নতুন বিবাহ না বরং ওই স্ত্রীর অন্য জায়গায় সহিচ্ছায় বিবাহ হল হবে এবং ওই তাকে সহিচ্ছায় ছেড়ে দিবে তখন এই তালাক তালাকাতা স্বামী ওই স্ত্রীকে বিবাহ করবে নতুন বিবাহ এটা কেবল আছে কি বনুনা বিবিকে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নিয়ম নিয়ম বেঙ্গা কি ছিল শুধু নতুন বিবাহ করে নিয়ে আসো বায়ুনে কুমড়া না ওর অন্য জায়গায় বিবাহ হওয়া জরুরি এবং ওই স্বামী যেন ওকে ইচ্ছায় ছেড়ে দেয় তারপরে প্রথম স্বামী ওকে বিবাহ করবে নতুন বিবাহিটা বেশি শাস্তি হ্যাঁ যে তুমি দিলে তুমি একেবারে এমন তালাক দিলে যে ফিরিয়েই দিলে না বায়ুনে কুমড়া করে দিলে আবার যদি আমরা চাচ্ছ তাহলে বোঝা বুঝো অন্য বিবাহ একজন মানুষ কি কে তার স্ত্রী কেউ কিন্তু এই ক্ষেত্রে কি ধরনের শাস্তি আর এটাকে বলা হচ্ছে বেঙ্গা এখন সাধারণত ভাই মানুষের করে ফেলা না মানুষেরা এরকম করে এত নিয়ম মেনে ঠিক না যাই হোক এটা কি হয় এখন এখন কোন ব্যক্তি তারাক দিচ্ছে যেটা আমাদের সমাজে বিশেষ করে মানুষেরা দেখা যায় ও কি করে ঝগড়া থাকে হয়েছে হ্যাঁ এখন সে যেখানে ঝগড়াঘাটি হলো ওই যদি তালাক যখন দিচ্ছে তারাক সুন্নি হওয়ার নিয়ম হলো যে তালাক কয়টা হতে হবে একটা ওই দিচ্ছে কয়টা তিনটা দিচ্ছে চারটা দিচ্ছে এমনকি আলু এক হাজার তোমাকে হাজার টারা এই তালাকটা বলার সময় বলে তোমাকে আলব কি বলে তালা কে বার্তা কি বলে তালাকে বাদ্তা তাহলে এরকম সব তালাক হচ্ছে বিজেপি তালাক একসাথে বলছে তোমাকে দ্বিতীয় একটা দিল তিনটে চারটা দশটা বিশটা তাহলে কি হয়ে গেল বিজেপি তালাক আচ্ছা এখন সে এক তালাক দুই তালাক তিন তালাক করে না দিয়ে বলছে তোমাকে আলবাত্তা তালাক মানে মানে হচ্ছে কেটে দেওয়া তোমাকে এমন তালাকিব আর তোমাকে আসার কোনটা তালাক হবে কি না সেটা তালাক হবে কি না আবার আবারও সুরাতটা একটু বুঝাই আকারটা একটু বুঝাই যে তালাক দেওয়ার নিয়ম হলো পবিত্র অবস্থায় এক তালাক দিতে হবে যে পবিত্র অবস্থায় এগুলোর তিন তালাক দিয়েছে তোমাকে তিন তালাক বলছে তোমাকে তালাক তালাকালাক তালাক কিংবা তোমাকে তালাকে বাক্তা দিলাম এরকম বলছে তাহলে এটা তালাক হবে কি না প্রথমত আমাদের মনে রাখা উচিত যে এরকম তালাক দেওয়াটা হচ্ছে মতভেদ করেছেন যে এটা তালাক হবে কি না প্রথম দ্বিতীয় মতভেদ হচ্ছে যে হলে কয়টা তালাক বুঝা গেছে কথাটি মতভেদটা কিসে যে তালাক হবে কি হবে না সংক্ষিপ্ত আকারে ওলামাইকরা বিশেষ বিতর্ক মতভেদ দেশ তালা করার পর প্রায় ঐক্য হয়েছে। হয়েছেন প্রায় কাছাকাছি তারিখ তারিখ না যে এরকম অবস্থায় তালাক দিলে তালাকটা হয়ে যাবে যদিও সেটা বিধিত তালাকটা কি হবে হয়ে যাবে তালাক ওয়াতে হয়ে যাবে যদিও তার নিয়মটা উল্টা পালাক হয়েছে বিধির হয়েছে কিন্তু তালাকটা হয়ে যাবে এটা অধিক আছে বলে আমার একটা ফ্যাস এবং এই তালাক তালাক হবে না এক তালাক হবে এটা হলো এটা হলো দ্বিতীয় মতভেদ যে আচ্ছা এক সাথে তিন তালাক দেওয়ার কথাটার অর্থ কি এটা বুঝে নেওয়া বুঝে নেওয়া যাক বলছে যে বলছে একই স্থানে এক মজুরি সেটা বলা এক মজুরি মানে ঝোড়াঝাটের সময় তিনবার বলছে কি যে আমাকে তালাক তালাক তালাক এরকম বলছে কি বা বলছে তোমাকে তিন তালাক এই দুটাই এই দুটাই এই দুটার অর্থেই হলো একসঙ্গে তিন লাখ দেওয়া বা একই মজুরি সে তিন তালাকা বুঝা বলছে তোমাকে তাহলে এটাকে বলা হবে একই একই সাথে তিন তালাক দেওয়া কিংবা বলছে তোমাকে তালাক তালাক তালাক তোমাকে এক তালাক দুই তালাক তিন এরকম বলছে এটা পুরোটাই এই দুই দুই সুরাতেই দুই সুরাত ওলামা একরাম চার ইমাম সহ জমহর ওলামা চার ইমাম সহ তাদের ফয়সালা এরকম তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যাবে মানে তারা করেছে তিনবার তো যদি একমিশে কেউ বলে তিনবার এক তাহারা দেখা দিয়েছে দ্বিতীয় তাহারা দেখা দিয়েছে তৃতীয় তাহারাতে দেওয়ার পর বে কুকড়া হয়ে গেছে ওটাকে তালাকা মোবাল্লা দাও বলে তো বলছে যে ওই রকমই হয়ে যাবে যদি কেউ এক মজলিশে তিন দিয়ে দেয় এটা শব্দ তিনটা ব্যবহার করুক বা একটাই ব্যবহার করুক এটা কার মতাম তাহলে ওটা তিন তালাক হবে না এক তালাক হবে এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল আইম রাহুল্লাহ রাহম এবং তার সাথে আরো কিছু সাহাবা এবং তবে ও লোক রয়েছে। এটা ছিল শেখুল ইসলামী নেতাইম সবচেয়ে বড় তাদের এই গবেষণাকে তাদের ওই গবেষণাকে চ্যালেঞ্জ করে বা গবেষণার সম্পর্কে হ্যাঁ মতামত দিয়ে তিনি বলেন যে না এরকম তিন তালাক তিন তালাক হবে না বরং এক তালাক হবে ঘুরে ঘরে তার ফতোয়াটা আল্লাহ এর কাছে নিতে আসে কারণ তারা জানে যে আহ্লাদিসরা এরকম তিন তালাক এক তালাক মনে করে তৃতীয় একটা মত আছে তৃতীয় মতটা বলা হয়েছে যে যদি কেউ এরকম তালাক দেয় এক পর যদি আল্লাহ রসুল কি বলছেন যে ব্যক্তি আমার আমল করল যার ফল আমাদের পরিকা নেই সেটা কি তাহলে যদি এরকম হয় তাহলে ওই তালাকটা হবে না যদি ওই পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়েছে আর ওই সময় তিন তালাক দিয়েছে তাহলে তিন তালাক আর যদি তার সঙ্গে দফুল হয়নি মিলন হয়নি ওই স্ত্রীর সঙ্গে আর তালাক দিয়েছে তাহলে ওই সময় এক তালাক এটা কত নম্বর হলো এই কওয়ালটা হচ্ছে এবং ইত্যাদি ওলা মত এখন আমাদের শেষ কথা জানতে হবে যে এই চারটা যে কওয়াল হলো এই চারটা কওয়ালের বা মতের অবশ্যই কি আছে দলিল আছে দলিল গুলির আছে এবং তারপর তারপরে কোন একটা কল এবং মত কি হবে রাজি হবে আমরা সংক্ষিপ্ত আকারে বলব যে এরকম সময়ে এই তিন তালাক এরকম একই মজলিসের তিন তালাক দেওয়াটা এক তালায় হওয়াটাই বেশি যুক্তি যুক্ত এবং দলিল সঙ্গত দলিলটা কি এই শুধু শুধু দলিলটা বলে দিই ইনশাআল্লাহ কোন সুযোগ থাকলে আমি এই তিন একই মজলিসের তিন তালাকের এক তালাক না তিন তালাক এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এ বিষয়ে যে দলিলটা আমাদের জানা উচিত সেটা হলো এই যে আল্লাহ রসুল সম্পর্কে বলছেন বলছেন যে তালাক আল্লাহ রসুলের যুগে আবু বকরের যুগে এবং উমর রাজি আল্লাহ খেলাপতের দুই বছর তালাকালাক ওয়াহ তিন তালাক কয়টা ছিল তিন তালাক কে কি মনে করা হতো একটা। তালাক ওত পরমর রাজি আল্লাহর ওই যুগে মানুষেরা তালাক নিয়ে বাড়াবাড়ি করে মানে বেশি বেশি তালাক দিতে শুরু করে বেশি বেশি তালাক দিলে সমস্যা হবে না রে ভাই তার মধ্যে বিশ ত্রিশ যারা এরকম এক মজুরি সে তিন তালাক দিবে তিন তালা হয়ে যাবে কেন তাহলে মানুষ আর এখন এক মজুরি এরকম করে তিন তালাক দিবে না বলবে এটা কি উমর রাধি আল্লাহ হয়েছিল আমরা বলবো না তিনি দেশ পরিচালক মুসলিম কুমার পরিচালক এখান থেকে বুঝা যায় যে যদি তাদের সমাজে এরকম বেশি বেশি তার একটা অবস্থা না হয় তাহলে ওটা কি করতে হবে তাহলে ওটাকে হওয়া উচিত যেমন আমাদের আলহামদুলিল্লাহ কাজ বেশি হয় না বলবো আমাদের কি করব যেমন যুগের সেই আমলকে আমরা পেশ করবো মনে রাখা উচিত আল্লাহ তালা কোরআনে বলছেন তারা তুই বা দিতে পারে। যদি আমরা একসঙ্গে তিন তালাক দিই তিন তালাক বলে দিই তাহলে আল্লাহ না আল্লাহ আর একজন এই জন্যুল কাই রাহুল্লা বলছেন যে একজন মানুষকে যদি মজরিসে বলা হয় যে ভাই তুমি তিনবার পছন্দ খাও ধরে একজন চরকে নিয়ে আসা হয়েছে মজরিসে শাস্তি হওয়ার পর বলা হচ্ছে যে বলো তিনবার পছন্দ হয় যে আমি আর চুরি না আর চুরি করবো না কি বললো আমি তিনবার পছন্দ খাচ্ছি আর চুরি করবো না কান ধরে বলছে বলো তো এটা কয়েবার পছন্দ খাওয়া হলে একবার না তিনবার একবার ওকে বলতে হবে তিনবার হতে হলে কি বলতে হবে আমি পছন্দ যে চুরি করবো না চুরি করবো না তাহলে একবারেই বলা হলো আশা করি তালাকের মাসলা তোমরা সকলে মোটামুটি বুঝেছ এসে আল্লাহ আবার ওদের সুযোগ হলে তারাক তিন তালাক এক না তিন হবে একই মজলিশে সম্পর্কে বিস্তারিত আল মহাদিত আদিল্লা